তা সমাধান সালামুকুম ও রহমতুল্লাহি ও আলহামদুলিল্লাহ ওসলাত বাংলার দূরের ও কাছে সম্মানিত সদি দর্শকবৃন্দ সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা সমষ্টিক আলোচনায় আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করার মধ্যে কী লাভ রয়েছে আর তাদের প্রতি অসম্মান দেখালে কী ক্ষতি রয়েছে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমরা যে সমস্ত অতিথি আলেমদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেম শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর আসালামুকুম ওরহামতুল্লাহি আর আমার সর্বমামে উপস্থিত আছেন শায়খ মুজাফফর বিন মুরসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার বামে আছেন বিশিষ্ট আলেম-এ-দীন শায়খ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতฤতি সুদী আপনাদের সাথে রয়েছি আমি ہارুন হোসেন বিষয় হলো ইলম। ইলম যে সামান্য জ্ঞান তার সৃষ্টির মধ্যে দিয়েছেন এই জ্ঞান দিয়েই আমরা অনেক কিছু আবিষ্কার করছি এবং তথ্য প্রযুক্তির বিভিন্ন কিছু জাতির সামনে উপহার দিচ্ছি এটি আল্লাহ রবাহ আলমীর প্রদত্ত সামান্য জ্ঞানেরই ফল এই যে এলিম যদি আমরা বিচার করি তাহলে দেখতে পাবো ইলিমেরও প্রকার রয়েছে কিছু এলিম আছে এলিমে না ফে উপকারী কিছু এলিম আছে আমরা এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব আর অপকারী কি দুটির ভিতরে পার্থক্য নির্ধারণ করতে পারলেই আমরা তখন বিষয়টার মূল উদ্দেশ্য উপলব্ধিতে সক্ষম হবো ইনশাআল্লাহ আমরা প্রথমেই বলতে চাচ্ছি আল্লাহ রবাহিন কোরআন বলছেন একদল যারা এলিম অর্জন করেন তাদের দৃষ্টান্ত কি হতে পারে এই বাস্তবতা আলোচনা করার জন্য আমরা আহ্বান জানাবো ডক্টর আব্দুল্লাহ জাহানির বাদ ধন্যবাদ। আসলে উপকারী কিছু আছে উপকারও করে না ক্ষতিও করে না যেমন কোন আপনি যেটা তুলে ধরেছেন যেটা ইহুদিদের ব্যাপারে বলেছেন ইহমিলু উল্লাহরাত যাদেরকে তওরা দেওয়া হলো কিন্তু তরাত তারা বহন করলো কিন্তু গ্রহণ করলো না তাদের দেওয়া হলো কিন্তু তারা তো মানল না তের অনুসারী বলে দাবি করলো না বহন করে কিন্তু খেয়ে মজা না। আল্লাহ বলছেন বুঝলো না গাঁদার শিব নেই চলে গেলো যে সমস্ত লোকগুলি আপনার আল্লাহ প্রত্য প্রাপ্ত হন আর ওই ইলিমটার যথাযথ মূল্যায়ন না করেন মানে ওই ইলিম অনুযায়ী আমল না করেন তারা ওই গাদা সদৃশ ওই আমরা মুসলিম জাতও কিন্তু অনেকটা এখন এই পর্যায়ে চলে গেছি যে কোরআন আমাদের উপরে দেওয়া হয়েছে কিন্তু কোরআনে কি আছে কি মজা কি জ্ঞান এগুলো না জেনে শুধু দাবি করছি আমরা কোরআনের অনুসারী বা কোরআন মানি অনেকটা যদি আমাদের কাছে থাকেও। আমরা যদি তার কল্যাণ গ্রহণ না করি তাহলে এটা আমাদের জন্য অকল্যাণকর বোঝা এটা আমানতের খেয়ানতের পর্যায়ে চলে ব্যক্তি জীবনে আমি হব অপাঙ্ অনুরূপ পুরা জাতি এই এলিম থেকে উপকার পাবে না যেটা ডক্টর সাহেব উল্লেখ করছিলেন যে কিছু এলম আছে উপকার অনপকার কোনটি বহন করে না এরকম বাকি অনুপকারী এলমের পরিমাণও অনেক তার ভিতরে একটা আমরা বলতে পারি সাহিত্য চর্চা নামে সেটা যেই করুন যারাই করুন যে ভাষাই করুন সাহিত্য চর্চার নামে যদি এমন কোন জ্ঞান চর্চা করা হয় যেটা জ্ঞান বৃদ্ধির জন্য হয় এবং আসলেও তাতে জ্ঞান বৃদ্ধি হয়ও কিন্তু এর ফলে ক্ষতি হয় অনেক বেশি মানুষের চরিত্র ধ্বংস হয় যদি এরকম হয় তাহলে সেই জ্ঞান বরং মানুষের ক্ষতি টেনে আনবে এবং এর জন্য তাকে জব্দই করতে হবে কারণ হাদিসের ভিতরে ইলমকে এমন একটি আমল বলা হয়েছে যে আমলটি মানুষের মৃত্যুর পরেও যার উপকারিতা চলমান থাকে হ্যাঁ গণ ঠাকুর জ্যোতিষী এই জাতীয় জ্ঞান জাদুর জ্ঞান এই জ্ঞানগুলো মূলতই ক্ষতি করে প্রথম ক্ষতি করে ইমান নষ্ট করে দেয় দ্বিতীয় ক্ষতি করে মানুষকে একটা বাস্তবতা বিহীন ছুটিয়ে নিয়ে বেড়ায় যার কোন অর্জন করতে পারে কিন্তু এলম উপকার দেন না এজন্য রসদালাম বলতেন আল্লাহ বিমা আল্লাম কিন্তু এখান থেকে উপকার চাইতে হবে উপকার চাইতে হবে না হলে ওই এলাম টা উপকারহিন থেকে যাবে আরো উল্লেখ করা হচ্ছে প্রতিদিন সকালে রসুল্লাহ সাল্লাম ফজর পরে যে দুয়াটি বেশি পড়তেন সেটা হলো তার মাধ্যমে শিক্ষা করা যাবে না বলছে আল্লাহ এলমিন ওই এলেম আমি চাই না যে এলম উপকার দেয় না সে আগের পর একটা জিনিসটা হলো একজন এলিম হাসিল করলো এলিমটা অর্জন করলো সে উপকারী ইলিম অর্জন করলো কিন্তু এই ইলিম দ্বারা সে নিজেও লালবান হলো না জাতিকেও কিছু দিতে পারলো না সে উপকারী এল আর উপকারী থাকলো না এটা তো মানে এলম অর্জন করার পরে যদি আমল না হয় তাহলে মরার পর শুরু হবে কি বিচার হওয়ার আগ পর্যন্ত শাস্তিটা চলমান থাকবে ওইভাবেই অব্যাহত চলতে থাকবে এই বিষয়টি শুধু কিন্তু আলেমদের সাথে সংশ্লিষ্ট না এটা একজন সাধারণ মানুষও যতটুকু তিনি জানলেন সে যদি আমল না করেন বা অন্যকে আমল করতে উৎসাহিত না করেন তাহলে তার এলমটি ওই বীজের মতো হয়ে গেলো যে বীজ কোন দানা দিতে সক্ষম নয় অনেকটা তেলের লরির মতো হয়ে গেলো বিশাল বড় তেলের লরি তার পিঠের উপরে আল্লাহ সে নিজে মুখাপেক্ষি হয়ে যাচ্ছে কারণ তার আসল জায়গা তেল নাই পিঠে তেল থাকলে কি লাভ আসবে ঠিক অনেকটা এরকম হয়ে গেলো যে অনেক কিছু শিখলাম কিন্তু আমি নিজে সে অনুযায়ী চললাম না তাহলে বিষয়টি আমার কোনোই উপকারে আসলো তাহলে যেটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এলিম উপকারীও আছে এলিম অপকারীও আছে উপকারী ইলিমটা যদি কোরআন সোনা মোতাবেক হয় আর সেই অনুযায়ী যদি তার বাস্তবায়ন হয় তাহলে উপকার দে আবার এমন কিছু এলিম আছে যে ইলিমগুলি আপনার ইলিম নয় জাগতিক এলিম কিন্তু এতে জাতির উপকার রয়েছে সেগুলি উপকারী ইলিমের অন্তর্ভুক্ত আমরা বলতে পারি অবশ্যই সেই ইলিমগুলি প্রয়োজনীয় এবং সেগুলি আল্লাহ রব্লা দিয়েছেন তার এই সৃষ্টির কল্যাণার্থী তার মধ্যে সাতটি হাতে উল্লেখ করা হয়েছে সেখানে একটা হলো জাদুবিদ্যা কাবিরা গুনার অন্তর্ভুক্ত আর একটা আসছে যে যে ব্যক্তি জাদু শিক্ষা দেয় অর্থাৎ অন্য হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি জাদু শিক্ষা করে এবং যার জন্য জাদু প্রয়োগ করা হয় যে ব্যক্তি এই গণনা জ্যোতিষ বিদ্যা ইত্যাদি কপাল গোনা হাত গোনা ভাগ্য গণনা জাতীয় কিছু পড়াশুনো করে এবং যে ব্যক্তির জন্য সে গণনা করে এবং যে ব্যক্তি মানে হাদিসে বলছেন কাহেনা ধন্যবাদ করব আসলে এটা আমাদের দর্শকদের জন্য আরো বিস্তারিত জানানো দরকার এই ভুলের আবর্তি কিন্তু আমরা রয়ে গেছি তাই এ থেকে আমাদের মুক্ত হওয়া উচিত শুধুও দর্শক বিন্দু সময় হলো একটা বিরতির ছোট্ট বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসব ইনশাল্লাহ এই আলোচনায় আশা করি ততক্ষণে আপনারা দূরে কেউ যাবেন না আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরা ওবরাকাত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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায়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 ডায়াল করুন ডক্টর প্রতিবার সাড়ে সাতটায় সকাল সাড়ে আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয়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 যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন আলাইকুম আরহামি ওবার বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত শুধুও দর্শক যে কথা আমরা আলোচনা করতেছিলাম আমাদের অতিবৃবৃন্দ আলোচনায় অংশ নিয়েছিল হল যে অনুপকারী বিদ্যা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার এই জাদুবিদ্যা এবং এই ভেলকিবাজি বিদ্যা যে বিদ্যা মানুষকে প্রতারণা করা হয় এবং যে বিদ্যার মাধ্যমে মানুষের পকেট চিন্তাই করা হয় অথচ এতে কোনো কল্যাণ নিহিত নেই এগুলি হচ্ছে সব অপকারী বিদ্যা প্রসঙ্গে যেটা আলোচনা করতেছিলেন ডক্টর এখানে দুটো বিষয় আমাদের দর্শকদের জানাও দরকার শনি মঙ্গল আমাবস্যা পূর্ণিমা কোন দিনে বিবাহ হলে ভালো হবে দিন তিথি যেটা সর্বোচ্চ কুফুরি এমন গ্রামগঞ্জে আছে শুনে আশ্চর্য হবেন যে আপনার সপ্তাহের এই দিনে এবং ভাগ্য গণনার নামে যে মূর্খতা প্রতারণা এই বিষয়টা টোটালি ভিত্তিহীন একটা আন্দাজ অনুমান এটা স্যার এখন আর গ্রামে বিশ্বাস করলাম এখানে কিছু কিছু বিষয় ঘটে যেটা হাদিসেও আসছে বললেন যে কাহিনীদের কিছু নেই গনক ঠাকুর পুরোহিতদের কাছে কিছু নেই একটা চূড়ান্ত দিক হলো এই ভাগ্য বা গোপন কথা বলে দেওয়াটাকে আমরা বুজুগি মনে করি একজনের কাছে হাজির হয়েছে সে ও তুমি তো অমুক জায়গায় পড়ে গেছিল না তুমি না তেল মাথায় করে আসতে পড়ে এই তুই জলদি যা তো নৌকা চলে যাচ্ছে তার সাথে একটা কারিন সৃষ্টি করে দিয়েছেন জিন থেকে যে মরণ পর্যন্ত আমাদের সাথে থাকবে এই জিনটা আমাদের সবই জানে কোন ব্যক্তি যখন সাধনা করে তারও একটা জিন আছে আমি যখন ওই জিন সাধকের কাছে যাব। ওর জিনটা যদি সেই পর্যায়ের হয় আমার কারিনের সাথে এক ধরনের জিন সাধনা এবং শিল্প জাদুবিদ্যাজনক হল এটাকে বলছে বিদ্যা। এই জন্য এই যে জাদু ভাগ্য গণনা অতীতের গোপন কথা বলার এই পুরো সিস্টেম পুরো শিল্প এই চোর ধরা একদিকে তো কুফুরি মানে তত ইয়ারো তাকুহেনা যে গোপন বিষয় জানার দাবি এখানে কুফরি ছাড়া আরেকটা সমস্যা আছে সেটা হলো যে এটা অত্যন্ত সরিয়া বিরোধী কাজ চোর ধরার জন্য যদি কোনো এখানে মূল বিষয় হলো কে বুঝতে হবে যে ভাগ্য গণনা ভাগ্য জানা ভবিষ্যৎ জানা এবং কল্যাণ অকল্যাণ নির্ণয় করার বিষয়টা একদিকে কুফুরি কাউকে সত্য বলে বিশ্বাস করলে যেটা হাদিসে আসছে ছেলেটা কোথায় আছে বলে দাও আইনা পড়া দিয়ে বা যেকোনো ভাবে গোপন বিষয় জানার দাবি দ্বারা করে এদের কাছে যে যদি কেউ তার কথা বিশ্বাস করে তাহলে কাফের আর অন্য রেতে আসছে যে প্রশ্ন করলে ফাশ এক সময় গ্রামে ছিল যে গ্রামের মানুষ বাটি চালা দিয়ে চোর ধরতো তারপরে যে আপনার ভালো মন্দ কোথায় আছে শনিবারে সফর করা যাবে না মঙ্গলবারে যাবে এগুলা গ্রামের মানুষ একসম বিশ্বাস করত। আমরা মনে করছি যে জ্ঞান বিজ্ঞান উন্নয়নের ফলে আস্তে আস্তে এই ধারণা চলে যাবে দুঃখজনক হলেও সত্য যে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন দেশে আমরা বিজ্ঞান মনস্ক হওয়ার দাবি করছি ক্রমান্বয়ে আমরা কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়ছি মানে আমরা বিজ্ঞান হওয়ার দাবির সাথে সাথে একবারে সেই প্রাচীন যুগের জঙ্গলিদের মতো প্রকৃতি পূজা করি আমরা তো জাহিলি যুগের কাজ ছিল মনে পাওয়া যায় যে জাহিলটা তারা নিজেরা হয় কোনো পাখি পালতো অথবা চলন্ত পথে তাদের সামনে ঘর থেকে বের হলো কোনো কাজে যাবে পাখি একটা সামনে পড়লো ওই পাখিটা ডান দিকে গেলে তারা মনে করতো সেই জাহিলি প্রথা আমাদের ভিতরে এখন বিদ্যমান আর দ্বিতীয় আরেকটা বিষয় হলো সবচেয়ে বেশি যে একজন মুমিন বিশ্বাস করতেছে যে আল্লাহর কাদা ও কাদার আল্লাহর কাদা ও কাদার উপরে ইমান আনতেছে এরপর যখন তাকদের কথা বলতে যাচ্ছেন শেষে গেমা বিদি ও আগে প্রথম ব্যবহার করছে শব্দটা আন্তুমিনা বিল্লাহে তার মাঝখানে উল্লেখ করেনে শেষে যখন হচ্ছে নিচ্ছি কি আমি নিজে একদিকে স্বীকার করছি আমি মমিন আমি ছয়টি বিষয়ের উপরে ইমান এনেছি রসুল সাল্লাম বলছেন যে প্রতিদিন ফেরেস্তারা যে বিষয়টা দুনিয়ায় বাস্তবায়ন করবেন সেটা মেঘের মাঝে আলোচনা হয় আগামীকাল কি হবে আর শয়তানরা তখন একটার পর একটা উপরে উঠে উপর পর্যন্ত যায় তাদের একটা কথা শুনে নাই সঙ্গে সঙ্গে আলোর ছটা বেরিয়ে আসে অর্থাৎ এই শয়তানকে দেখতে পেয়ে ফেরেস তারা তার দিকে ছুড়ে মারে ওই যে ওহিটা নাজিল হলো অর্থাৎ বুঝতে পারলো তার কথা একটার পর একটা কানে কানে দিতে দিতে দিতে যেটা সহি বুখারি হাদিস আর এর সঙ্গে তারা যোগ দেয় আর তখন এই একশোটার মধ্যে একটা সত্য হয়ে যায় আর তখনই বলে এই তো সত্যটা হয়ে গেল মনে রাখতে হবে যে এটা শয়তান কর্তৃক পরিচালিত এজেন্ট এ কাজ করে আমাদের নামে অসংখ্য মানুষকে কুফুরের মধ্যে নিচ্ছে এই এলাম এমন এমনকি ঝাড় ফুকার এলাম শিক্ষা দেয় দ্বিতীয় হলো আর এক মানুষ অনৈতিক শিক্ষা দিয়ার মাধ্যমে জেনারেলি শিক্ষিত মানুষ যারা সে সমস্ত মানুষদেরকে বস্তুবাদে বানাচ্ছে এখানে একটা জরুরি বিষয় যে আমাদের সমাজে একটা হলো আমরা অশুভ খুঁজি শনিবারে অশুভ মঙ্গলবারে অশুভ কাক ডাকলে অশুভ কিন্তু আমরা শুভ এবং অশুভ মূলনীতিটা বুঝি না যে যেটা শুভ সেটা আল্লাহ আমার জন্য ফরজ করেছেন আর যেটা অশুভ সেটাই তো আল্লাহ আরাম করেছেন এখন এখানে বিষয় হলো যে আমি হারামে লিপ্ত হচ্ছি যেটা কোরআন এবং সুন্না বারবার বলছে যে এই হারামের পরিণতি অশুভ আবার আমরা শুভ অর্জনের জন্য খুঁজে বেড়াচ্ছি আমরা ইমান থেকে বেরিয়ে এসেছি দ্বিতীয় আর বিষয় হল যে এই শুভ অশুভ খোঁজার নামে আমরা ইমান হারানোর পাশাপাশি আমরা মূলত তৌহিদ হারালে যেটা হয় যেটা আল্লাহ বলছেন দোরা মাসালান রাজুলান ফিয়ে সুরাকা রাজুল্লাহ রাজুল্লাহ সালামাল্লা মাসালান একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক দুইজন চাকর এক নাই যে চাকরের অনেক মালিক সে নতুন সারাদিন থাকে যিনি শুভ অশুভ পাথরের শুভ দরবারে শুভ অনটা অস্থির থাকে কোথায় বর পাবো কোথায় কোথায় কোথায় যিনি তাওহিদে বিশ্বাসী কল্যাণ অকলে বিশ্বাস করছেন আল্লাহর কাদা এবং কদরে সেই ব্যক্তি তো কোন দুশ্চিন্তাই তো থাকে না তার মালিক আল্লাহ এবং আল্লাহর হাতে সব কল্যাণ অকল্যাণ জায়গায় ধর্ণা দিবে ধন্যবাদ সম্মানিত দর্শক বিন্দু আমাদের কাছে আলোচনা এটা স্পষ্ট হয়ে উঠল যে এমন কিছু বিদ্যা রয়েছে যে বিদ্যাগুলি মানুষকে দিন দিন অশান্তির দিকে ধাবিত করছে মানুষকে এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে থাকার বদলে অসংক ইলাহের প্রতি মানুষকে ধাবিত করছে মানুষকে কাফের বানাচ্ছে মানুষকে মসরিক বানাচ্ছে মানুষকে মানসিক একটা জ্বালা যন্ত্রণার ভিতরে নিক্ষেপ করছে পক্ষান্তরে রসৌল্লা সাল আলি সাল্লাম বলছেন আজামল্লি আমরিল আর যদি তার উপরে কোনো যদি কল্যাণ আসে তার বলে সে আল্লাহর শুক্রিয়া আদায় করে আর শুক্রিয়ার বিনিময়ে সে পেয়ে যায় মমিনের হারাবার কিছু নেই যদি হই সত্যিকার আমরা মমিন তাই আসুন আমরা আমিন সম্মানিত সুদীয় দর্শক বিন্দু আমরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও ইনশা পরবর্তী কোনো আলোচনায় আপনাদের সাথে মিলিত হব ততক্ষণে আল্লাহরবুল্লাহি আলমিন আমাদের সকলকে কল্যাণের প্রতি পরিচালিত হওয়ার তো অভিজ্ঞান করুন প্রত্যাশা ব্যক্ত করে সকলের ও আবির কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ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 पाउंड बी बी बी एल ओ ओ कोड कोड बाईश बेमेल करेट पीस टी डटी मानव